সুপ্রিয় শ্রোতা পরিবেশিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরা নিচা আয়াত ১৭১ থেকে ব্যাপারে সীমা লঙ্ঘন করোনা বারাবারি করোনা মা না কি রাহিম তিনি বলেন এটা হতে কমায় যে সীমা সীমার থেকে কমায় ফেললে দিন তোমরা তোমাদের দিনের মধ্যে বাড়াবাড়ি করোনা তো এটা দুদিন নাকি খিতাবটা করছে ইয়াহি কিতাবকে নতুবা ফিদিন এটা তো বাহারহাল মানহিয়ান এটা ইহুদিরা করুক আর মুসলমান করুক তাই না এই জায়গাটাতে আলোচনা আছে বেদা এটা হারাম কেন বেদা এটা ফিদিন। হার বেদাত বেদাতি বেদাতের মাধ্যমে যেন সে রসুল সাল আলী হাসালামের উপর একটা তোহমত আরোপ করতেছে যে দিনের এই কথাটাও দিনের অংশ কিন্তু না রসুল সাল আলহিহাম এটা বলে যান বেদা সংক্রান্ত বিষয়ে ওই যে হাট হাজারের মুক্তি ফাইজুল্লা সাহেবের যত কিনা ভালো করে করবা হুজুরের মধ্যে বেদা হাত ধরনের আবার একটা বেদা হাসানা একটা বেদা সাইয়া হাসানা গ্রহণ করা যাবে সাইয়াটা গ্রহণ করা যাবে হুজুর এই কথাটা শক্ত রথ করে যে এটা হলো বেদা হাতে ব্যাপারে নতুবা বেদা হাতে ব্যাপারে কোনো ইয়ে নাই এই বেদাতে শারীরিক ব্যাপারও যদি তা ফ্রিক থাকে তাহলে কুল্লু শব্দে ভাই থাকে কুল্লু বেদা আতিনা তার মানে আর যেটা ওই যে বেদাৎ অর্থে যদি হয় তাহলে সেটা হাসানা সাহিয়া যেটা লোভাবি অর্থে বেদাৎ সেটা তো আসলে বেদ আতীন এটাকেই হয়তো অমর আনু তার নামাজ একসাথে পড়া জামাতের সাথে এটার ব্যাপারে অমরাহা বলছিলেন যে মেচিল বিদা আতু এখানে বেদা দা উদ্দেশ্য কি বেদা হাতের কারণে আর হাবিবের পূর্ণ বেদা এটা শরীরই হার বেদা যেটা সবটাই গলাধা বলা আছে এক দ্বিতীয় হলো বেদ আত্মগত বলে কোনটা বেদাত বলে কোনটা রসুল সালি হাসাল্লাম এবং খেলা খোলা হয় যেই কাজগুলো করে গেছে এই কাজের বাইরে কোনো কাজ যদি দিন হিসেবে কেউ করে তাহলে সেটা হবে বেদা তো অমর রদী যেটা বল করতেছেন এটা তো ফেলাফেরা আসে তার সীমানার ভিতরে অত এটা কিভাবে বেদাতে হবে বেদাতে হবে তার বাইরেরটা এটা তো সুননাই কারণ অমর রদী আল্লাহনু সাহাবায়কেরা বিশেষ করে খোলাফায় আসিদিন তাদের সুননাটাকেও তো হুজুর রাখতে ধরতে বলছে আলীকু বিশুন্নাথী অসুন্নতি খোলাফাই বা দিয়ে তত উমর রদি আল্লাহন যেটা করছেন এটা থেকে দিনের নামে আরও ভেদা হাত করা যাবে হাসানা হলি হয়ে যাবে যে বেদাতো সেটাই বেদাত যেটা বেদাতিরা কেন আর আমরা করলে এটা বেদাত হবে কেন আমরা তো বেদাতিরা যদি খেলাফ আচ্ছা চলো তোমরা আল্লাহর ব্যাপারে হক ছাড়া কিছু বলো না এবং তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রু ওয়ালা উদা ইহি সব রো সেটা তো আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু হজরত ঈসা আলিহিসের ব্যাপারে বলা হলো যে রো হম হোক ইবনাহ হজরত আলি ইসালাম তিনি রসুল আমরা যেমন ধারণা করো যে তিনি ইবনাল্লাহ আল্লাহ আরেকজন ইলাহ ইলা আর কেউ বলে তিন জনের একজন তিনজন কে আল্লাহ ঈসা আর তৃতীয় জনকে এদের মধ্যে আবার দুটা ভাগ আছে কেউ বলে হজরত মারিয়াম আলি হাসালাম আর কেউ বলে রোহেল তিনটা ফেরত একটু তখন আর একটু বলবেন যে তোমরা যা বলো এসব না কারণ হজরতা আলি ইসলাম তিনি ওয়ালা আর রুহ ওয়ালা যিনি হবেন তিনি তো হবেন রুহ এবং মুরাক্ক আর ইহা যিনি হবেন তিনি কেউ কেউ বলে উমু আর কেউ বলে রুহুসি সেটা গ্রহণ করবলম্বন করোের যে খেত যেটা সেটা তোমরা অবলম্বন করো الله تعالى لكنا شمتان هوا إذا تكالله تلافع كارون عصمان زمين شعب كيشو اللار مالك آدين مالك مملوك المدير والد مولود التعلق تحت بارن له ما في السماوات وما في الأرض خلقا وملكا والملكية تنافل بنووة شعب كيشو المالك الله شعب كيشو المدير تهد عيسى عليه السلام واسن المالك هوا شتا بيتا هوا المنافق কোন বাপ তার বেটার মালিক হতে তো পারে নিজে তো আল্লাহর বান্দা হতে তিনি কোন ঘৃণা বোধ করেন যে এর ব্যাপারে তোমরা ধারণা করো যে তিনি ইলা তিনি তো ঘৃণা বোধ করেন না হতে দিদাবোধ করেন না এখানে কথাটা কেন এলো খ্রিস্টানরা তোর ফেরেস্তাদেরকে আল্লাহর এই বানাত এটা বলে না এটা বলে আসলে একটু সুন্দর করে দেয়া আছে হা দা আয়েলাল রাবুল হা দা মিন আহ এটা খুব সুন্দর একটা সুরত কি কারণ নাসারা ফেরিস বানাতুলেনা কিন্তু মানে আলোচনা একটা চলতেছে এখানে এই এক আলোচনা মনাসাবাতে অন্য আরেকটা বিষয় ইশারা করা যারা এই ঈসা আলী ইসলামের ব্যাপারে আল্লাহর বান্দা হওয়াটাকে অস্বীকার করে ইলাহ এর কথা স্বীকার করে রুদ্ যেমন পূর্বের কথার মধ্যে রদ করা হয়েছে যারা এটা ধারণা করে আল মকসু এর যে আল্লাবাদত করতে ঘৃণাবোধ করবে এবং অহংকার প্রদর্শন করবে এমন জিনিস তিনি দেবেন আদাবান আললি মা মু লাম হ আদাব না ওলা জিদু ওলা জিদু না লাহম মিন্দু নিল্লাহ গইরিী ল ইম ইদফহু আনহম ওলা নাসিরান ইম না আ আলোচনা হল নাসারাদের আলোচনা হছে। এবারবার আম বে ক্ষেতা করতেছেনা আ্লা তালা মানুষ সবাইকেতাদে যা আকম বুরাহানুন সজ্্যাথমম র্যকম আলাইকম হ নাবি সাল্লহ আল وانزلنا اليكم نورا مبینا بينا وهو القران قرআনকে এখানে নূর বলা হইছে আসলে এখানে আসলে নূর দ্বারা কি আক্ষরিক অর্থে বুঝছো না এটা ওই মাজাজি ভাবে কুরআনটাকে নূর বলা হইছে সামনে আবার এই সূরা মায়েদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বলবেন فاما الذين امنوا بالله واتصموا به فسيدخلهم في رحمه منه وفضله দা আওয়া চেতা হিদ দা আওয়ারিত এটা শেষ হল এবার একদম সুরাটা শুরু হয়েছে যে আলোচনা দিয়ে সুরাটা শুরু হয়েছিল এই বিশেষভাবে যেটা এই সুরার মূল আলোচনা সেটা হলো নিসা তো হলো সুরায় নিসা এই জন্য কেউ কেউ এই সুরাটাকে বলা হয় এই এই সুরার মধ্যে এই ইসলামে ইসলামী নারী নীতি বলা হয়েছে এই সুরাটার মধ্যে তো যেহেতু সুরাটা শুরু হয়েছে তকৌকর নিসা দিয়ে শেষটাও সেটাই করতে ইসলামের পূর্বে ইসলাম যখন আসেনাই তখন মানুষের মধ্যে সেই জায়গা থেকে নারীকে অনেক পরেরই কথা এই বিষয়টা নারীদের তো হক আছে তার মধ্যে মিরাজের হক এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস গুরুত্বপূর্ণ একটা জিনিস এই বিষয়টা এখানে আবার এনে কথাটা শেষ করতেছেন আল্লাহ যে তারা আপনাকে কালালা সম্পর্কে তারা আপনার নিকট কালা আলার বিধান জানতে চায় তারা আপনার হলে এমন ব্যক্তি যার আসলও নাই নাই মা বাবাও নাই আবার তার কোন ছেলে মেয়ে নাতি পুতিও নাই কালা আলা পুরুষও হতে পারে মেয়েও হতে পারে তো কোন একজন ব্যক্তি মারা গেল সে কালালা হালাতে মারা গেছে তার ওলদ নাই ও আলাদাই এই ব্যক্তিটার বোন আছে একটা লোক মারা গেছে শুধু তার একটা বোন আছে এখন ফালাহাফা তাহলে এই যে বোন এই বোন পাবে এই ভাই যা রেখে যাবে এরস নিস তো আর যদি আসা না থাকে তাহলে এটা হলো যদি ভাই মারা যায় বোন থাকে আর ভাই সে এমন এমন মানে মা বাবা দনোদিক থেকে শরিক এমন ভাই তিনি জীবিত আছেন আর বোন মারা গেছে বোন কালালা অবস্থায় মারা গেছে তাহলে বোন কালালা সে মারা গেছে এখন ভাই রয়ে গেছে এই ভাই হলো বোনের হাকি কি ভাই আল্লাতি ভাই তাহলে এখন ভাই বোনের সম্পদ কতটুকু পাবে বলতেছে বোন মারা গেছে তাহলে তিনি পাবেন তবে এটা কখন ইলাম যদি বোনের কোনো সন্তান না থাকে আর যদি কোন পুত্র সন্তান থাকে ফালা সাই আহু তাহলে পুত্র সন্তান যদি থাকে তাহলে ভাই কিছুই পাবে না সবটা ওই বোনের ছেলে পাবে মানে ওই মেয়ে মাইয়েদের ছেলে পাবে আর কি আহ কিংবা যদি ওই বোনের কোন কন্যা সন্তান থাকে ফালাহু মা মা ফুল তাহলে ওই কন্যা সন্তান যা পাওয়ার সেটা পাওয়ার পর যতটুকু থাকবে সেটাই ভাই পাবে এই বিধানটা তো হলো যে যদি ওই ভাই বোন এরা যদি এই হাকিকি ভাই বোন হয় তাহলে তার হিসা হবে সুদুস কামা তাকাত যেমন সুরা শুরুতে গেছে সফা নম্বর হলো একাত্তর সফা নম্বরটা লিখে রাখো একাত্তর পৃষ্ঠাতে এটা গেছে একটা মাস আলাপ যেখানে নারী এবং পুরুষ সমান সমান পায় এটা বলা হলো আমি কেন বললামটা হলো না শব্দটা আমি বাড়িয়ে বলছি ফাঁসা আইদানের সুরত একই বিধান কেন কারণ তিনি মারা যান নাই হুজর আলী আসালামের জমানে উনি মারা যান নাই বাকি একদম মৌতের কাছাকাছি চলে গেছিলেন এই তখন এই বিধানটা নাজির হয়েছে তো ওনার বোন ছিল পুনরায় আসছে নয় জন ওই আব্বা আবদুল্লাহ শহীদ হয়ে গেছেন এরপরে অসুস্থ নাই, মাও নাই ছেলেও নাই শুধু বোনের আছে কি হবে তখন এই আর সেই অবস্থানে বলতেছেন যে এখানে যদি ওনাকে আয় আসতেছে ইস্তাতাইন কিন্তু ইস্তাতাইনের সঙ্গে হুকুমটা ফাঁসা আইদানের বিধানটা হবে কথা বুঝছ তাহলে মাতা তা মা তার মা বোন আছে তাহলে তোমাদের জন্য বলেন বলছেন লি আল্লাহিল্ল এখানে লাগলো কেন লাভাবে বলার রেওয়াজ আরবদের ব্যাপক ভাবে যে আল্লা যদিও বলা হয়েছে কিন্তু আসলে উদ্দেশ্য আল্লাহ তাদিল্ল এই কথাটা বুঝে নাই লা হলে এক করত না থাকলে ভিন্ন আরেক কোন বিপরীত কিন্তু আরবিতে এইভাবে বলার আম রেওয়াজ সেই হিসেবে এটা আসছে তার মধ্যে মানে আহিরমান কেউ বলে এটা আর কিও বলে যে সূরা বাকার ওয়াক্তাকু ইয়াওমান তুরজাউনা ফী ইলা আল্লাহ আর কিও বলে অন্য আরেকটা তো সেই হিসাবে সবগুলো মধ্যে তাদবীক হবে এটা আছে একবার مطلকান আখিরুমান নসালাহুল ও ওয়াক্তাকু ইয়াওমান তুরজাউনা ফী ইলা আল্লাহ আর এই মিরাসের মাসায়েল এর মধ্যে এটা